بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم شروع سرودا بوري بشتو حد چه تفسير جالالائن চৌত্রিশ থেকে আলেন পুরুষরা নারীদের অভিভাবক অথবা তাদের উপর কর্তৃত্বশীল যাদের সামনে জায়গা আছে তোমার সামনে ইউ দেবু তারা তাদেরকে কেন একটা বলতেছে যে আল্লাহ এটা নিয়ম যে আল্লাহ তার বান্দাদের মধ্যে কাউকে কারোর হুজিরতেন বিমা আল্লাহ এই কারণে যে আল্লাহ বান্দাদের মধ্যে হতে সাধারণত পুরুষদের বুদ্ধি জ্ঞান এগুলো বেশি থাকে এই বস্তটাও পুরুষদেরকে আল্লাহ তারা দিচ্ছেন বিভিন্ন সিফাত এগুলোর মধ্যে আল্লাহ পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাদেরকে কৌবাম বানানো হয়েছে অবিমা আন ফলি দ্বিতীয় আরেকটা কারণ হলো যে এ কারণে যে পুরুষরা নিজেদের মাল তাদের উপর খরচ করে এটা হলো দ্বিতীয় কারণ পুরুষ কৌবাম হওয়ার আমাকে এমনি খাওয়া দিচ্ছে ঘরে বসায় বসায় তো কথাটা মানবেনা কেন আল্লাহ নিজামটা এমন ভয়ে বানাইছেন যে একটা হলো আল্লাহ তালা পুরুষদেরকে এমন কিছু জিনিস দিচ্ছেন যে অভিভাবক বলতে হয় কেন মানবে সে তার সব গন্ডগোলের মূলটা হলো এখানে সে যদি ঘরে থাকতো আর এই পুরুষ বাহিরে একা কামাই করে যা পারতেছে আনতেছে সে যেহেতু এখন দেখা যায় যে নাই আর এখন পোশাক আশাকের জন্য ওনার কাছে বলতে হয় না নিজেই সবকিছু করতে পারে তো কথাটা কেন শুনবি আর যদি এমন হতো যেন ঘরে বসে থাকে রাস্তাঘাটও ভালো চিনে না এই এজন্য যেই ঘরের ওই যারা ঘোরনী যারা দুনিয়া সম্পর্কে গা এমনে এমনি এটা পুরুষদের জন্য আইফ নারীদের জন্য এটা হসন এই এক জায়গায় মুসলমান নারীদের সিপাত আসছে না কিছু একজনের যদি কোনো কিছুর ইয়ে নাই তার কোন শাড়ির ডিজাইন তার জানাই নাই সেখানে যেটি আনা হবে তার সামনে এটিও তো নতুন দেখতেছে আর যে আনবে সেও তো যত সময় চেষ্টা করে ভালো আনার জন্য একটা দেখে সে খুব পছন্দ করে আর যদি তার চোখের সামনে থাকে অনেক একেবারে আর ওই যে হুয়া বেচারা যদি পয়সা কম হয় তখন গন্ডগোলটা শুরু অনেক বেশি দিন হয়েছে এমন হয় না কিন্তু ইউরোপ আমেরিকাতে সেখানে তো অনেক আগে এগুলো শুরু হয়ে গেছে পুরুষের কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করে ওদের ইয়াটা স্লোগানটা এটা না যার ফলে অবস্থাটা কি হয়েছে যে দনোজনে যেহেতু পয়সা কামাই করে কারোর প্রতি কারো কোনো টান নাই অফিসের থেকে আসে নির্ধারিত সময় বলে যে তুমি একটু ওটা থামাও না তুমি করো না থামাতে বাচ্চাকে আমার একা আমি তো ক্লান্ত হয়ে আসছি তোমার বেচারা কি করবে এমন অনেক আগুনে তারা যোগ করছে আল্লাহ মেহরবানি যে না আমরা মানে এই আগুন থেকে যে কতটা আল্লাহ হেফাজত করছে হচ্ছে তত বেশি আগুনের মধ্যে পড়তেছে এই যে নিজেরা নিয়ে যায় অনেক সময় দেখা যায় কেটে গেলে এই একজন তো সাদা পোশাক একজন কালো পোশাক দুজন একসাথে গেছে তো এই যে এরা আসলে যে খুব সুখে আছে যেমন না একবার নিয়ে অভ্যাস করছে পরের বার নিজের থেকে যদি পছন্দ করে জুতা নিয়ে আসে না এটা তাদের জন্য একটা ভালো আস ভালো আছ ওদের কাছে দামি মোবাইল এটা সেটা দেয়া এটা অন্যায় একেবারে অন্যায় মনে হলে একদম কিচ্ছুই না দেও। আর যদি একান্ত দ্বিতীয় হয় তাহলে একদম নর্মাল একটা আর অনেক কিছু শেখানো না চাই ওদেরকে আর অনেকগুলোতে আছে আগে থেকেই একবারে বিচি বাততি হয়ে যায় তো ওগুলো নিয়ে আর বেশি অনেক বেশি মুসিবতে পড়তে হয় তোমাদেরকে বলে রাখলাম এই জন্য পরে তো বলা বলার হবে না এই জন্য এই সমস্ত ব্যাপারে আসলে খুব বেশ সতর্ক থাকাচ্ছে মহামলা এমন যে একবার যদি কারণ খারাপ হয়ে যায় সারাটা জীবন সে জলে সারাটা জীবন চলে আর এমন একটা জায়গায় ফেসে গেলে ছুটোও তো যায় না ছুটোও তো যায় এমন একটা মহামালা ছুটাও যায় না ইসলামী হুকুমত না খায় কারণে আর যদি মনে করে যে আগে যেখানে ছিলাম তার নিচু জায়গায় আসছি এখন কোনোভাবেই তুমি পারবো না খুশি রাখতে তোমার ঘরটাকে ওই ঘরের তুলনায় জাহান্নাম মনে করবে শুধু ওদিকে যাইতে আর কত কি এই জন্য ওই যে বালিশ খরিদ করার আগে তুলাটা ভালো করে দেখা যায় কবারও দেখা যায় তুলা বালিশগুলো তৈরি হবে আর যদি কেউ শুধু কবার দেখে বালিশ খরিদ করে ভিতরে তুলা ভালো না থাকে সারটা সে চলবে কারণ কবার প্রতি কতক্ষণ থাকে কবার প্রতি কতক্ষণ থাকে একজনের যদি কথা দিয়ে তোমাকে কষ্ট দেয় যত সুন্দরী হোক এটার দিকে তুলেও ভালো তাহলে দেখা যায় কভারটা অনেক সময় এটার কোনো মনে হয় না এটার উদ্দেশ্য এটা যে কভার না দেখা যায় হাতি শেরফের ইশারা ইমার যেটা বোঝা দোটাই দেখা যায় বাকি ভিতরটা বেশি দেখা যায় সব ব্যাপারে চেষ্টা করা যে সমস্ত অতএবনী হাত সতী স্ত্রীগণ অনুগত থাকে একটা মানা হলো ফুরুজ এবং আরো যা সব ফি গাই হিনা স্বামীর অনুপস্থিতিতে আল্লাহ। হন্নল্ল এটার একটা মানা হলো যে আল্লাহ তা ও সকল বিধানাবলির মাধ্যমে যেগুলোর মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেছেন বিমা হাফিজা হুন্নাল্লাহ ভালো আচরণ করতে তাদেরকে সুন্দর ভাবে রাখতে এই যে আল্লাহ তালা বিধানের মাধ্যমে আল্লাহ তাদেরকে হেফাজত করছে যাদের অবাধ্যতার আশঙ্কা তোমরা করো তাহলে তাহলে সেখানে এই প্রথমেই একেবারে শেষ চূড়ান্ত মারহালায় যেও না ঠান্ডা মাথায় এখানে কাজ কর তাহ্লা তাহলে এখানে তিনটা মারহালা বলতেছে একটা হলো হুন্না তাদেরকে উপদেশ দাও তাদেরকে বুঝাও প্রথমে কোন হুকুম এটা কখনই হবে না না যে ওর এখন নজাহার হালাত হয়ে গেছে তাই না এখন সে কি করবে বলতেছে তুমি তার কথা বুঝাও উপদেশ দাও হুন্না মিনাল্লাহ আল্লাহ ভয় দেখাও হুন্না ফিল যদি নসুজ হয় তাহলে তাদেরকে আলাদা করে তুমি ভিন্ন ভিন্ন বিছানায় রাত্রি যাপন করো যদি হয়নি বলছিল যদি আশঙ্কাটা করো তাহলে আশঙ্কা করতেছ তার মানে এখনো পুরো নুসুজ হয় নাই কিন্তু আমার নুসুজ জাহের হয়েছে তাহলে এই আর যদি নুসুজাহ তাহলে এখন তুমি ভিন্ন বিছানায় ঘর থেকে বের করে দিও না ঘর থেকে বের করে দিলে তারা হয়তো বেশি বিছানা আলাদা করে রাখো এটা তো তার ভিতরে আসর হবে যদি এই হিজরানে এটা দ্বারা সে ফিরে না আসে তাহলে তাকে হালকা প্রহার করো যদি তারা হিজরানের দ্বারা রুজু না করে ফাইন আতা যদি তারা তোমাদের অনুগত হয়ে যায় ফিমা ইউরাদ তাদের থেকে যা চাওয়া হচ্ছে এ ব্যাপারে তারা যদি তোমাদের অনুগত হয়ে যায় ফলে আলি হিনা তাহলে তোমরা তাদের বিরুদ্ধে তাদেরকে প্রহার করার কোন পথ অবলম্বন না। সাবিলান, ইলা দরবিহীন জুলমান। ভাবে প্রহার করার কোন পন্থা তোমরা তাদের বিরুদ্ধে তালাশ করো না তো সাবিলন এটার একটা মানা হলো তরিক ইলা না। আর আরেকটা মানা কেউ কেউ বলেন তালাক তাদেরকে তালাক দেওয়ার কোনো পন্থা তোমরা অবলম্বন করো না এটা তালাশ করতে না বিয়ে যখন একবার হয়ে গেছে এখন চেষ্টা করো আয়াত আয়াত সুন্দর নিলে তোমরা অন্য কোন পন্থা তালাশ করোনা তাদেরকে অন্যায় ভাবে কানা করার ইনকান আল্লাহ তাহলে একটা ভয় যে আল্লাহ মহান যদি তোমরা তাদের প্রতি জুলুম করো তাহলে তিনি তোমাদেরকে শাস্তি দেবেন এই বিষয়টাতে কিন্তু তাকে ভয় করোম শিকা খিফতুম শিকাকা বাইনিহিমা এবার এই যারা অভিভাবক তাদেরকে বলতেছে যদি তাদের মধ্যকার বিবাদ সম্পর্কে তোমরা জানতে পারো আসু মিন মামিন তাহলে স্বামীর পরিবারের মধ্য থেকে একজন মীমাংসাকারী প্রেরণ করো হাকা মামিনের মধ্যে দেখো আল্লাহ বিছানা থেকে একটা করে দাও না হলে হালকা কিছু পিটাই পাটাই করো এতেও যদি না হয় এবার আহল আয়াল যারা অভিভাবক তাদেরকে বলতেছে তোমরা এবার তাদের মধ্যে চেষ্টা করো মিলাই দেওয়ার জন্য বলতেছে যে শিকাক শব্দের এজাফত যে হয়েছে জরফের দিকে আসলে তো আবার একটা হলো তুমা কামা শিকা কানা কান বাইনি হিমা দেখাইতেছেন আসলে তো এমন কিন্তু তাহলে তোমরা তাদের কাছে তাদের সম্মতিতে এবং স্ত্রীর পরিবারের মধ্য হতে একজন মীমাংসাকারী প্রেরণ করো এখন তারা পরস্পরের কথাবার্তা বলবে কথাবার্তার মধ্যে যদি তাদেরকে মিলিয়ে দেওয়া যায় তাহলে বাস দেবে আর যদি দেওয়া না যায় তাহলে পক্ষ থেকে হোলা তালাক তাল এবং কবুল এর অধিকার দিয়ে রাখবে তার ওদিক দিয়ে স্ত্রী ও তার হাকামকে হোলা এর ব্যাপারে এজাজত দিয়ে রাখবে যেন তারা মীমাংসা করতে যদি না পারে তার একটা কথা বলেছে কবুল এওয়াজিন আলহ তালাকের ব্যাপারে এবং তালাকের উপরে কোন এখন তারা দুই হাঁকামে একসাথে বসে মধ্যে জুলুম থেকে ফিরে আসার নির্দেশ দেয় প্রথমে তারা দেখবে যে কে আসলে অপরাধীটা এখানে বাড়াবাড়িটা কে করতেছে তো যে বাড়াবাড়ি করতেছে তাকে বলবে যে তুমি কাজটা করো না ফায় মুরান এটা হলো যদি সম্ভব হয় তারা তাদের মাঝেক করে দেবে যদি তারা সমীচীন মনে করে তারা তাহলে তাফরিক করে দেবে যদি দুজন বিচারক বা মীমাংসাকারী ইসলাহান সংশোধনের ইচ্ছা রাখে দেখো ইউরিদা এর একটা হলো যে ফায়াল হবে হাকামান আর কেউ কেউ বলে যদি তারা দুজন সংশোধনের ইচ্ছা রাখে আল্লাহ সেটার তৌফিক দেবে على ما هو الطاعه على ما هو الطعام على ما هو الحسن جিতা তাদের জন্য ভালো হবে সেটাই আল্লাহ مقدر করে من مين أو فراق فراقين اصلاح مق اصلاح যদি ভালো হয় তাহলে ঠিক فراق ভালো الله كان عليما بكل شيء خبيرا بالبواطن كالظواهر واعبدوا الله وحده ولا تشركوا به شيئا واحسنوا بالوالدين احسانا ادي এমনি স্বাভাবিকভাবে আরো কিছু হুকুকুল এবার হুকুকুল এহবাদের ব্যাপারে যত্নবান হওয়ার জন্য আল্লাহ এখান থেকে বেশ লম্বা নির্দেশ দিচ্ছেন হুকুকুলের পূর্বে একটা হুকুক কথা বলে নিতেছেন এরপরে অনেকগুলো হুকুকুল এবাদ ও আহসিনা লীনা আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো দেখা বান্দাদের স্ত্রী যদি কথা না শুনে তাহলে কিভাবে তাকে মানে এতের দিকে নিয়ে আসবে এটা কত হিসেবে মানে আল্লাহ তালার হিসেবে কত সাধারণ একটা ব্যাপার না এটা তো আল্লাহ তাহলে নাও বললে পারতেন এটা রসুল সাল আলিয়া উপরে ন্যস্ত করে যেতেন কিন্তু সরাসরি আল্লাহ বলতেছেন এর দ্বারা কত বেশি এখানেও দেখো এই যে বলার পরে মানে একই আয়তের মধ্যে আল্লাহ তালা তার ইবাদত করার নির্দেশ দিচ্ছেন সিরেকের থেকে বাঁচার নির্দেশ দিচ্ছেন এর পাশাপাশি আল্লাহ অনেকগুলো সবচেয়ে আহাম তো পিতা মাতা এরপরে দেখো যেহেতু আগে আসছে সেই হিসাবেশী আল জারি জিল কোরবা অর্থ হলো কি আমরা সবাই প্রতিবেশী বললে এটাই বুঝি যে বাড়ির পাশে বাড়ি হওয়া এটাই কি শুধু প্রতিবেশী শুধু এ বলো এটা কি প্রতিবেশী আর কি প্রতিবেশী হইতে পারে হ্যাঁ একজনের পাশে আরেকজন এসে তারপরে থাকে পাশের দোকান এবং তোমার সাথী পাশের সাথে আরো খাস হয়ে গেছে কোন কাজে বিশেষ কোন কাজের মধ্যে সঙ্গী মানে একই চাকরি করে দুজন পাশাপাশি কর্মচারী বা একই জায়গায় কাজ করে দুজন লেবারই হয়তো জামাতে পড়ে দুজন সবগুলো হবে না এখানে আরো এটা এটাও তো অবশ্যই হবে অবশ্যই আর কেউ কেউ বলেন যে সোহাবিবল জাম্বিদার উদ্দেশ্য পড়া হয় না সেটা হয় না তেল আমাদের মানে আলমন কাতেফারি আলমন কাতেফারি যে তার সফরে অসহায় হয়ে গেছে হয়তো বাড়িতে তার ধ্বন্দ্ব হলো আছে কিন্তু সে সফরে অসহায় হয়ে গেছে তার <muchan> প্রতি তো পাশের শীত বিপদে পড়লে যে তার পাশে আসে অনেক সময় হয়টা কি আমরা হুজুর এদিক দিয়ে আগাই না কিন্তু যারা প্যান্ট শার্ট পড়ে ওরা এই লাইনে খুব আগে যায় আমি একবার আমি হয়রান হয়ে গেছি আমি বাড়ি থেকে আসতেছি গাউ সিয়ার তো আমার সাথে অন্যরাও ছিল সিএনজি ছিল যে সামনে জাম গাছিয়ার পাশে লাগাওয়া একটা বুঝতে চাইতে সে কোনো ওষুধ কোম্পানির ইয়ে হবে কি। তোর পিছনে অনেক জিনিসপত্র আছে ওষুধ কোম্পানি কি একটা জিনিস আছে ভুল করলাম পিছনে অনেক বক্স আছে একেবারে সে যে দাঁড়ানি সে খেলো করে ট্রাকটা যে তার সাথে একদম চোখের সামনে আমাদের ট্রাক্টর তাড়াতাড়ি থামানো যাবে না পরে ট্রাক্টর আসতেছি মোটর সাইকেল কাত হয়ে গেছে তোর ভিতরে জিনিসপত্র যা ছিল পিছনে গুলো একদম পুরো ঘুরে ঘুরে গেছে তো ও প্যান্ট ট্যান্ট সব ছিঁড়ে ঢে গেছে পরে ঢেড়ে গেছে পরে জলদি সিঁজি থেকে বেরো হলাম আরো অনেক লোকজন আসছে তাড়াতাড়ি আমার ওখানে শিরকত করাটা যেন অন্যরা একটু বিষয় দৃষ্টি দেখতেছে যে হুজুর এই কাজ করে তারপরে আমি যাওয়াতে দেখলাম অনেক লোকজন আর কয়েকজনের দিকে নিয়ে আসলাম যারা বিশেষ করে গাড়িতে ছিল তো তাড়াতাড়ি ওর ইয়া হাসপাতাল পাশে একটা হাসপাতাল ছিল হাসপাতালে দেখো মানে সে তার হাটুটা ভাঙে নাই কিন্তু এমন একটা চাপ লাগছিল যে হাঁটুটা সহজে ভেঙে যেত আল্লাহটা ভাঙে নাই মোবাইল করা যায় কিনা এরকম তো কত সময় ওই মুহূর্তে তারা হাসপাতালে পৌঁছায় দেওয়াটা কত বড় ইয়া না এটা কত বড় ইয়া এরকম মুসিবতে তো আমরা নিজের হতো করে দিতে পারি তো আমার মানে তখন মনে মানে তখন এই কাজটাকে এত বড় একটা নিয়ামত মনে হয়েছিল এগুলো আসলে এইটা আমাদের আসলে এই লাইনে আমরা অনেক পিছনে আছি এখন অনেক পিছনে আসি কথা বললে তো অনেক লম্বা হয়ে যায় আমরা আসলে হুজুররা মনে করি যে আমরা মানুষকে শুধু মাস্তা শোনাব কিন্তু এই সমাজের মানুষের দুনিয়া বি কোনো ফায়দা পৌঁছানো এটার ফিকিরও আমাদের কখনো মাথায় আসে না দুনিয়াবি ফায়দা পৌঁছানো কিন্তু এগুলো দেখা যায় কলেজ ভার্সিটির ছেলে যারা আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে ওদের মাথায় এই জিনিসগুলো ঠিকই আসে বন্যা হলে ওরা কালেকশন করে বন্যার মানুষের জন্য কমজোরি না অথচ ওরা কি কোনোরাতো করে হয়তো ওদের দুনিয়া বি সার্থে অথবা একটা কিছু হোক বা ওদের মধ্যে কেউ হয়তো দিনই স্বার্থে করলে করতেও পারে এই ধরনের উদ্যোগ আমাদের মধ্যে একদমই কম আমরা পারি না আমরা অনেক বেশি পরিমাণে পারি কত মুসুলি থাকে করেও না আমরা এখনো ওই হালাতেই আসে হুজুরা শুধু আমাদের কাছ থেকে যখন নিজেদের দরকার পড়ে তখন আসে আসলে পরিবর্তন দরকার অন্যরা পারেনা এখন যারা নতুন আসতেছে তারা করুক নাকি আমরা নিজেরা নিজেদের গ্রামে করলে আমরা গ্রামটা এখন না আসে যেখানে দুই চার পাঁচজন মাদ্রাসার তালেব আলিম নাই তারপরে তালে আলম দুই চারজন থাকলেও ইমাম সাহেব তো আছে ইমাম সাহেব মাদ্রাসার তালেবলে মনে করো একটা সমাজ কল্যাণমূলক একটা একটা পরিষদ একটা কিছু বানানো বাস এই চার পাঁচজন দিয়ে একটা একটা কিছু সমাজের মধ্যে কোনো অসুবিধা হয়ে গেছে ওনাগুলো এই যে কি বলে বন্যা হয়েছে বা শীতকালে ওই যে ওরা বস্ত্র শীত বস্ত্র বিতরণ করে এগুলো ইচ্ছা করলে আমরা পারি না মানে পুরো একটা ইউনিয়ন মিলে মানে দশ বারো জন বিশ জন ছাত্র আছে কোনো কোনো এলাকাতে শুনি যে গ্রামে কয়েকশো হাফেজ থাকে তো মিলে ইচ্ছা করলে পারে না একশো টাকা প্রত্যেকে জমা করে ফেলে তো দশজন এক হাজার টাকা হয়ে গেছে তো এক টাকা দিয়ে তুমি হয়তো সবাইকে দাও অন্যতন্ত এক হাজার টাকা তুমি চারজন লোকের দাও তোমাদের গ্রামের মধ্যে খুঁজা বাড়ি চারটা লোক বুড়ো মানুষ ছেলে বুড়া মিয়া ভাত দেয় না এই কাজটা করার পরে তুমি দেখো যে সমাজের মানুষের কাছে তুমি যদি মাসলা বলো কিভাবে গ্রহণ করে সমাজের মধ্যে যদি যাত্রা হয় তোমরা কয়েকজনের মিলে যদি বাধা দাও দেখো সব পাইবা এই ছেলেগুলো তো ভালো অথচ তুমি খরচ করছো কত টাকা তাও আবার এই আমাদের শরীরে আমাদেরকে শিখায় না আমাদের দ্বারা আসলে কিছু হবে কিনা আল্লাহ ভালো জান ওকিল তাকে সব নিয়ামত দেওয়া হয়েছে ধন বন্য যাই কিছু হোক এটা নিয়ে যে মানুষের সামনে ফখর করে আল্লাহ তাকে ভালোবাসেন কৃপনতা করে এর ব্যাপারে যে কৃপণতা করে আল্লাহ চাকে নিজ অনুগ্রহে যা দিয়েছেন আল্লাহ তাকে আল্লাহ তা আল্লাহ তাকে যে অনুগ্রহ দিয়েছেন এই অনুগ্রহের ব্যাখ্যা হলে এলেম এবং মাল তাহলে পূর্বের আয়াতের সঙ্গে যে বললো বুকল তার মানে বুকল এটা এলে মালের ব্যাপারে যেমন হয় এলেমের ব্যাপারে হয় মালের ব্যাপারে যেমন হয় এলেমের ব্যাপারে হয় যারা নিজেরা কার্পন্ন করে এবং মানুষকেও কার্পন্ন নির্দেশ দেয় তারা তাদের জন্য রয়েছে ওয়াই বি بذائحه لتن والذين ادف على الذين قبله ينفقون اموالهم رياء الناس يراني جিতে সম্পদ ব্যয় করে লোক দেখাবার উদ্দেশ্যে مراين لهم ولا يؤمنون بالله ولا باليوم الاخر كالمنافقين واهل مكه ومن يكن الشيطان له قرين ومن يكن الشيطان له قرين شيطان যার সঙ্গী হয় فسا فسا قرين কত নিকৃষ্ট সঙ্গী وما يكن الشيطان له قرينا صاحبا কি অসুবিধা হতো কি ক্ষতি হতো তাদের যদি তারা আল্লাহর ইমান এবং পরকালের উপর আলিহিম দেখো আল্লাহ কিভাবে এটা করলে কি ক্ষতিটা তাদের হয়ে যেতাম কোন ক্ষতি তো হতো না তাদের إنما الضرر فيما هم عليه ترى جي كفر شرك بخل المدى هذا هذا المدى هذا الشب الضرر وكان الله بهما علیما فيجازيهم بما عملو إن الله لا يظلم أحدا مثقال ذره وزن ذره الله كارور بلت چطو ببليك قريمانو ظلم کرن الله كارور بلت مثقال وزن ذره أصغر نملة بأي ينقصها من حسناته أو يزيدها في سيئاتهم ان جعل الله كارو سب কিছু কমায় দিবেন আর অথবা গুনাহ কিছু বাড়ায় দিবেন وان تكون الذرره حسنه যদি সেই ছোট পরিমাণটা নেকি من مؤمن وفي قراءتين بالرفع فكانت تامه যদি নেকি হয় يضاعفها তাহলে আল্লাহ তাআলা তা من عشرين إلى اكثر من 700 وفي قراءه يضعفها بالتجديد ويؤتي من لدنه اجرا عظيما তো যেটাকে তকদির কেউ অনুমান করতে পারবে না ফা ফুল বিশাহিদ এবং আপনাকে তাদের সবার বিপক্ষে সবার বিপক্ষে সাক্ষী হিসাবে হাজির করব।। يومئذ يومئذ يوم اي يوم المجيء يود الذين كفروا وعصوا الرسول شديد جرى كفري করেছে এবং রসূলের নাফরমানি করেছে তারা কামনা করবে لو اي ان تسوا بهم الارض যে তাদেরকে নিয়ে যদি মাটি একাকার হয়ে যেত বা তাদেরকে যদি মাটির সঙ্গে একাকার করে ফেলা হতো لو تسوا بهم الارض تسوا বিল বিনাল মফউল ওয়াল ফায়েল মানে তুসাউই তুসাউই বিহুমুল আরত মাটি তাদেরকে বিলীন করে ফেলতো না ভুল বললাম তুসাওয়া অর্থাৎ আট হলো তাসওয়া তুসাওয়া অর্থাৎ হলো কি তাসওয়া তুসাওয়ার সূরাতে এটা তো ভাবে তাফঈলে থেকে আর তাসাওওয়ার সূরাতে ভাবে তাফাউল পরিবর্তন করে দেওয়া হয়েছে একটা হলো তাসাওয়া না কেরাকটা কি দুইটা কেরা দেখেন একটা হলো তুসাউ আর একটা হলো তস দেখো মা হজফি এহদ ফিল আসল আর বিনালিল দুই কেরাত একটা হলা বিহাজ আসলের মধ্যে দুইটা তা ছিল তার মধ্যে একটা তাকে করে দেওয়া হয়েছে আরেকটা হলো হায় যদি জমিন তাদেরকে নিয়ে বিলীন হয়ে যেত মতবিত হলো। যদি তারা জমিনের সাথে বিলীন হয়ে যেত একাকার হয়ে যেতাল তারা আল্লাহর সামনে কোনো কথাকে লুকাতে পারবে না যে কাজগুলো গুলো তারা করেছে আমা আমিলু তারা যা করেছে সেই আমল সংক্রান্ত কোনো কথাকে সেদিন তারা লুকাতে পারবে না এটা একটা সময় হবে যে একটা সময় হাসান ময়দানের একটা সময়ে তারা কোনো কথা কে লুকাতে পারবে না যখন তাদের ওই সব বলতে শুরু করবে। কিন্তু এর আগে একটা মুহূর্তে এমন হবে যখন তারা লুকাবে আঃর অন্য আরেকটা সময় ইয়াকু তারা কথাকে লুকাবে ফেলতেছেন তারা ইয়কুনা মুশরেক ছিল না বলে এক জায়গায় গিয়ে বলবে একটা একটা অবস্থা এক অবস্থায় তারা নিজেদের অপরাধগুলোকে লুকাবে তো সেটা ভিন্ন একটা অবস্থার কথা বললো কিন্তু পরবর্তীতে একটা অবস্থা এমন হবে যখন তারা কোনো কথা কে লুকাতে পারবে না